আর সবচেয়ে বড় খায়েরওয়ালার চট্টা হয়ে আমাদেরকে আমাদের ব্যক্তিগত মানুষের উপরে আমাদের ব্যবহার করেন আল্লাহ তাকে ব্যবহার করেন আল্লাহ তার শান্তে উঠানো আসা আমার কেউ যদি বলে কুট্টা এটা ইয়াজ করবো না আমি সে কামের হাতে চলে না যদি কামেল হুম চ্যান্দহুম যদি করে তো কুকুর হবে এত সন্দ্রহ নেই হবে না কুটনীতির কুরাণ আমাদের জন্য উসুর রঘুনা দেখে আল্লাহ যাদেরকে তাদের সান সে জিনিসের বুঝ আল্লাহ নবী যেরকম নবীরা এলাকি আলোকে আমাদের সামনে হোক আমাদের সঙ্গে জানে গায়েব না যদিও জানান গায়েব কিন্তু আমাদের সামনে গায়েব না এদের আলোকে গায়ে সামনে সাহেব কি বলেন সাহেব কি নেওয়া মতো কি আমরা জানি যদি আল্লাহ ইনসান হিসাবে হাতে চাই যেত আমরা জান চব্বিশ হুজুস্তানের সবচেয়ে বড় তীপদ ছিল দুটাই লক্ষ কোটি আছে হুদুস্তানে কিন্তু সবচেয়ে আলী তিপদ হুজুতে দুটা ছিল Because those people do nukes longer go. Because those people do nukes longer and say this thing that it is <laughs> Chillican to talk like that is Jerusalem. Then what happened there was one It was trying to say that it was a Butching German فقابة قوتانية وأجنى فدنى فتدل فعوها الى عبدي ما اوها والعياة الثاغت الشهود العرش كله معمولة جنشنا الله قريب هو كله معمولة جنشنا والله دو الليل الليل الليل كله معمولة جنشنا لكما تدرين الرئاسة من بلاتهم اضانية فقد تقدمت حتى كل باذ رأسي فوق السماوات ورجلي تصل السماء كيف استطيع ان اذن لو كشف جرا اي لغث المسك المنسك. قال الرسول جئتكم لكم لكم قوه قلت عمل قوه ثم جاءتكم 40 نبي ترقبنا ان تعملوا قومي اخذت الى الارض رفعت الى السماء ثم قلبت الخليج على الارض فصار بحرا ملجا الى يوم القيامه আরো প্রস্তুত করা আরো সেই সময় হওয়া করে রস্ত যস্তক ফিকির তাতে তো গালত ছিল যে প্রকৃতপক্ষে ফিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না। বসতে দেয় নাই কিকির দাঁড়াইতে দেয় নাই বরং বলাইতে রাজ্য হইতে লক্ষ্মী দিলা নৌ বা ইনসানিয়তের সাথে আল্লুক নেই মস্তের ইনসানিয়তের সর্বপ্রথম আমার কোন পাঙ্গে। যখন আসতে তো খাদিজা বলতে চাচা সুফিয়ান আল খারেজ আপনাকে তো কম্বলই ওই খাই দিবি আরে কেন তো কি আযালি করনা মুں ওই ফেরেশতা ولا تستم تستقر ورج تصفر ولكن খাদিজা وما يذين فقط كله মুশরিক ইবাদুন আমরা আপনারা ফাল লাগানো ওলা না তারপরে বলতে লাগাই যখন আসে বিভিন্ন মশলার কারণে বিভিন্ন জিনিসের কারণে আজিম দৌলতকে হাত ছাড়া করে দেয় হমেশা মুখের তোরা দিতে ফিকির ফিকির ফিকির চিন্তা চিন্তা চিন্তা চিন্তা চিন্তা চিন্তা চিন্তা চিন্তার ভিতরে মোটা পাতের তোরা দিতে ওই দাওয়াতের মেহান্নলে শান্ত নাহান্ন যে জিম্মাদারি হচ্ছে মৃত্যু কে পানি নিয়ে আসছে যার কারণে তো মৃত্যুর সময় কি করছে তাহলে তোর বাহলে আর কি আত্মীয় কোন আমি কারো কাছ থেকে অনুমতি নেই আপনার বেটি কারোর কাছ থেকে অনুমতি নেওয়ার আমার কোন প্রয়োজন নেই কিন্তু আল্লাহ আমাকে হেদায়াত দিচ্ছে আপনার কাছে অনুমতি নেওয়া وخيّرك الله أطناء كيف ياركي الله أطناء جمعون جوتوتك جابانا تنبجة كفتكيني محترم ناك لقوشا ناك لقوشا يمهد الله خيّر كنت قلت ترفوري؟ قلت ترفوري موت لأن الله قتب تحت عرشي إني قتبت الموت على من تحت عرشي موت أشمية বেলা স্কুলস পাইরা ফিজুরি Lamar ভাই কিছুই কিছুই তোমার কাছে সময় হলো কত વખત জিবরিল সালাম দিয়ে ঢুকছে কি দোকান থেকে ঢুকছে আল্লাহর এত জিজ্ঞাসা আশাব কি জিবরিল এটা আخر দিন এসে দিন হুল চোখ বলছে আপনার চোখে পানি কেন নিজের জন্য রক্ত ধরছে কিন্তু কাটেনাই মোহাম্মদ রসুল চোখের পানি যদি ওই দিন বাহির হইতো ইস্তান এই পর্যন্ত করতো না পানির উপরে রবির একটু করতে নবীর জনের উপরে নবীর দেখতে মে কেখে কে বলে তোমার আপা জানতে আপা আপনি একা কেউ আছে বলতে আরবের সর্দার আমার সাথে আছে আব্বা পর্দা করার মতো কাপড় আমার কাছে পর্দা করছে আব্বা যেন এইখানে গাল ব্যাগিয়া দিতে আর চিয়া পানি মোহাম্মদুল্লাহ দেখাবে আস্তার উপরে পড়তেছে আর বলতেছে আব্বা অসুস্থ তো অসুস্থ কয়েকদিন কিছু নাই তিন দিন পর্যন্ত তোর বাপু কিন্তু চাইখা দেখে না মেয়ের দুঃখে মেয়ের জন্য কান্না ছিল না কান্না ছিল না কান্না ছিল উন্নতের জন্য হাবিব রহমান এখনো বাকি বলছে কি আমার পরে আমার উন্মত কে হবে যে চোখে পানি নিয়ে চোখে পানি নিয়ে তুই তিন পরই পাবেন আমরা মুসাকে পাঠাইছি বনি ইসলাই ইনিয়ত আয়াল আয়াল যদি ইনসানিয়তের জন্য থাকেন পর্যন্ত জন্য আয়াত জন্য পর্যন্ত তো আল্লাহ উমরে جلوش زلقرنه জরুরি ضروری چیلو تذکیر تذکیر اسمه تذکیر سولیمن ضروری چیلو سولیمن المصر تذکیر گذو اوها شهرون نواب اوها شهرون این تو که شدی با سربای مجرد شواب کی دیوه اللہ تو مید اللہ حماده که نیجا چی کسی حماده که منتخب আল্লাহ যদি কদর দাম না হইতো তা আল্লাহ এই আয়াত করতে না খায়ের এটা আবার মাস আল্লাহর মতো সানওয়ালা ব্যক্তি এটা হেফাজত করে এটা তো আল্লাহ সামের খেলা কিন্তু আল্লাহ বলে না আমি কদর দান তোমাদের আমার কাছে আমাদের সুপর করব আল্লাহ আমাদের কদরদানি করবে এই এজন্য খায়ের অজুদে আল্লাহ আনতেন আমাদেরকে আল্লাহ জিম্মাদার বানাইছেন খায়ের পাকাও আমাদের জিম্মাদারি খায়ের তাকদিনও আমাদের জিম্মাদারি صحابه اکرام ایجوی کسا که بودشم بیتر বাকা اما در زیمه داریم ار ایجا تقدینو اما در زیمه داریم تو صحابه اکرام چاند کچم تو کپایید همین تمیم داری روی الله تعالیم صبر زیبا اوی کچم تو جاوار هم از زیبا نوزی بیتر اونا صبر هلو ریدیه ششت یونیتی ها شروع دوی شیمان سر مزدخانه প্রত্যেকবার ছিল কি ছিল না দুটা হাতেই তোমার যথেষ্ট হাতের ভিতরে আমরা ওই কাকত দিয়েছিল যে তুমি আগুনের সামনে রাতলে আগুন সামনে না বাধ্য হাত যদি আমাদের জন্য রাই যেত সমস্ত প্রিয়া কোথায় ছিলাম হাতের করতে পারা দলাল আমি ছয় বার গেছি এইবার ডিসেম্বরের পঁচিশ তারিখ সকালে আমি ডিসেম্বরের চব্বিশ আদিস আবাবায় ছিলাম স্টম বাস এখানে গেলে বেলালের কথা আমার মনে মধ্যে দেখতে তো তোর কালো ছিলি তুই তোর মানুষ গুলা দেখলি দেখলেই বুঝা যায় তুই কিন্তু কোচ কোথায় মক্কা বাবর থেকে উঠতে সমস্ত কিন্তু বেলাল কবর থেকে উঠবে না মোহাম্মদ রসুল নিচে থেকে উঠবে আল্লাহ রসুল বলতে বেলাল আখরু আবু নিমার বি বেলা বেলা উঠবে আমল চাবে না কে আমাদের মাঠে বেলাল আলান বেলা বেলা কী একটা আসান আমাদের কাছে আগে বেলা দুয়ারে পড়বে নবীর আগে তুমি দরো আর জানাতে দিকে টানো রশিদ টানে সে আগে পৌঁছে বেলাল আগে জানে গ্রাম খেয়ার কে কেননা আমাদেরকে দিতে হুম্মত আমাদের হওয়ালা করছে আর সেই খায়ের মাঝেই আল্লাহ আপ সমস্ত জমিনের খায়ের মসনুম যেটা আমরা চাই ওইটা আল্লাহ আপনি খায়ের ভিতরে রেখা আমরা কাজকে বুঝি নাই দুটো কাজের সাথে লাগা সত্য যখন ফিরে আসি এলাকায় চলে আসি তো বিভিন্ন জিনিস আমাদেরকে গ্রাস করে কিন্তু তালিমের সাথে সাথে তালিমের সাথে সাথে একটা কথা এটা বোঝেনের জমানায় কি আলিম ছিল না ছিল না আশ্রফ কে দেখা বল আশ্রফ লা যদি মুসলমান হয় ইহু জগৎ মুসলমান হয়েছে আব্দুল্লা সালামতো আলম কাবিবনে আহবারের মতো বাচ্চা জন্ম দিচ্ছে বলে কিস্তা দিয়া বলতে করে শুধু মতো দুশ্মন আসলো বলে ওই রাখু ওই উল্লি বেনিস চিন্তা খেলা তুই না সমস্ত কলামা ছিল কিন্তু মেহানো ছিল না দাওয়াত নাই বলে মেরেস্তি শাহের দাওয়াত আর মা তা রসুলের যদি দাওয়াত মা নাহা কুমান দাওয়াত দুনিয়ার ভিতরে যদি টিকা না থাকবে তাহলে একদিন আসবে একদিন আমার চোখের দেখা বলতে কি আমার দেখা আমি একানব্বই বিরানব্বই দশকে আমার চোখের দেখা বলতে চোখের দেখা একটা ইট বাকি নাই একটা একটা ইট বাকি নাই একটা ইটো বাকি নাই একটা মুসলমানও ওই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 যখন আমরা চিন্তা রাখবো আর একসাথে যখন আমি আমাদেরকে জড়াই আনবো আমি তো মাঝে মাঝে বলি এই জমানায় যদি ওলামা বাচ্চাদেরকে দিদিদেরকে কাটা যেরম সাহাবায় সেরকম কাটাইতে আল্লাহ ওনাদেরকে সবকিছু সারা দুনিয়া সারা দুনিয়া এই জন্য কোন জিনিস পায়া গেছে বিনা আলমে মারজুম চার জিনিস পাইছি সাহাবা চার জিনিস পাইছে আমরা তো ইলমুল মুসালা আপেছি সাহাবা আমরা তো মালের দিকে দৌড়াইতেছি রুমের মাল মদিনায় আসছে তারা জিব্বা তুষারিদের নিবার করছে তারা ভাবতে পারে না আমাদের উপরে এক জমানা এরকম আসবে এক লক্ষ দিনা কেউ আর চাবে আর উঠাইয়া তরে লিয়া এক লক্ষ দিনার হাতিয়ে দিচ্ছে যাদের প্যাকেজ পাথর সকাল থেকে সন্ধ্যা এক লক্ষ দিনা সাবকা করছে আর খাদেমকে বলতে কেন বললেনা যে ঘরে কিছু নাই তো দুই এক দিন হাতে দেখাম রেখা জন্য কিছু জন্য মাল দিচ্ছে ওনাদেরকে মাল ওই জমানা আসছে ওই মাল মালে কেউ ছিল না চতুর্থ আল্লাহ সারা দুনিয়ার ইনসানিয়তের হদায়তের সবক তাদেরকে বানাই আপনার চায়না জান চায়নায় এক তা আবির আছে আবু আকা সাহাবি আর বিক্রি করত এক সীমিত সময় তারপরে দিনের মেহানো মাস চলো আবার মদিনায় গেছে। যখন পাবে মদিনা দিয়া ঢুকতেছে তো সাহাবির সাথে সাথে মোলাকাত হইতে তালাম দিতে জিজ্ঞাস করছে মসজিদে নবিত সালাম দিয়ে শুয়ে করছে আল্লাহ স্বপ্নে দেখা আবাহ মা আস্তুকালি তার জন্য পাঠাই দেয় বীরসো কেন বীরসো কেন বীরস কেন মসজিদ বানায় নিজের মনের কথা মসজিদে লেখা দিতে মসজিদ মোস্তাক ইলার মসজিদ তো মুস্তাক না আমি রসুলের দেয়ার মুস্তাক কবর বানায়। ভাইও জিম্মাদি আমাদের হাতে আমাদেরকে দিতেন মসরুক যতই এর সাথে আনিয়া কে বাকি আর তাকিম এটা আমাদের জিম্মা বাকি রাখবো তাকবি করবো আগে বাড়াবো আল্লাহ তো পালবে আমাদের জেনারেশন কেউ আল্লাহ ইজ্জতের সাথে পালবে এটা আল্লাহর ওয়াদা আমি একটা না আমার পুরা জাতি ভাই জগৎ সব কামতে কেন বলে আকা বনু আজ আদম সন্তানাজ করছে না যদি এটাকে মকসদ বানাই তাদের সাথে সাথে ইমামত সমস্ত কিছুর সাথে সাথে এটার জন্য আমি কাজ বানাইছি হুম্মত আমার মকসাজ আমার কাছে মকসাদ আমাদের সামনে দিনও বাকি থাকবে তুমিও বাকি থাকবে আর যদি তা না হয় তাহলে মেরে দেখতো আমরা যা করছি আর করতেছি একদিন আমরা শেষ হয়ে যাবো এটাও শেষ হয়ে যাবে এই জন্য সাল চিল্লা তিনচিল্লা গ্রামের সাথে আমার দরখাস মেরে দত যদি কথা বুঝে আসে মসরুক থাকুক না কেন মুহাম্মাল দিনের যে একটা কান্না শুরু দিন থেকে মৃত্যু থেকে কবর পর্যন্ত কবর থেকে ক্যামতের দিন পর্যন্ত কেমতের দিনও যিনি কানতে কবর থেকে উঠবে মারবে মকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য কবর থেকে উঠবে আরেক আছে ওয়াই হালিয়া উঠবে সানবে সন্দে অবস্থায় উঠবে আর বলতে বলতে উঠবে تركت أمتي على شفير جهنم فجدني لتخبرني جبريل أمر أمتك جهنم سلال ريكا واكي وكي تأشتو جبريل تقصر مروري بجبر مروري بجبر مروري بإثبته وجلاله الله بإثبته جلاله ما شقت الحرب أحده إلا أنت فأين تركت أمتك على شفير جهنم আপনি ব্যতীতো আপনার জাহাঙ্গামের কিনা সারা জীবন কান্নায় মৃত্যু কান্নায় কবলে কান্না আর কেমতের জন্য কানতে উঠবে আর মাঠে যার চোখের পানিতে মাঠের মাথা হালা বেশি করে উঠান তিনজন চারজন পাঁচজন ছয় জন সাতজন নামানা তিনটি আছে দেখি একটু